নবী সাল্ল্লা এর স্ত্রী আইসা ওয়াদা আনহা হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাফিয়া বিনতু হুয়াইয়ের হায়াস শুরু হয়েছে তিনি বললেন সে তো আমাদেরকে আটকিয়ে রাখবে সে কি তোমাদের সঙ্গে তাওয়াফে জিয়ারত করেনি তারা জবাব দিলেন হ্যাঁ করেছেন তিনি বললেন তাহলে বের হও